বাংলা মানবতা সমাধান আসসালামুকুম বরহমতল্লাহুল রবিলমিনসুল করিমসহ على العالمين. আল্লাহ রবুল আলমিনের জন্য সকল তরিফ সকল প্রশংসা দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহী ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা আল কোরআন ও আধুনিক বিজ্ঞান এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল্লাহ সবহান আমাদের প্রত্যেককে কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার এবং কোরআনের আদর্শে আদর্শবান হওয়ার তথা ইসলামের পূর্ণাঙ্গ অনুসারী মুসলিম বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লিমের একজন পরিপূর্ণ অনুসারী উম্মত হওয়ার আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক ভাবে সোরা ক্রমিক আলোচনা আপনাদের সামনে পেশ করে চলছি আমরা যে পর্যায়ে এসে পৌঁছেছি বন ইসরাইল তথা ইহুদি সম্প্রদায়ের উপরে আল্লাহ সুহান ওয়া তালা যতগুলো অনুগ্রহ ও অনুকম্পা করেছেন বিভিন্ন বিপদে আপদে এবং তাদের অভাব অনটনে আল্লা সুবাহালা তাদেরকে সরাসরি সাহায্য করেছেন আনা পূর্বের আলোচনায় বলেছি যে এই ইয়াহুদি সম্প্রদায় হজরত ইয়াকুব আলহি সালাতসাল্লামের বারো সন্তানদের ভিতর থেকেই নামকরণ হয়েছে এবং এই ১২টি গোত্রই পরবর্তীতে ইহুদিদের ১২টি দল বা ১২টি। গোত্রে পরিণত হয়েছে মোসা আলেহি সালাতুয়া সালাম এই ইহুদি সম্প্রদায়ের প্রথাপন ইসরায়েলের একজন বড় নবী ছিলেন শ্রেষ্ঠ নবী ছিলেন মোসা আলেহি সালাতুয়াসালাম এবং ইহুদিদের সঙ্গে সংঘটিত বহু ঘটনা পবিত্র কোরআনে বিভিন্ন সোরায় আল্লা সুবাহানা বর্ণনা করেছেন আমরা সোড়ায় বা যে অংশটুকু আমাদের সামনে এসেছে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি ইতিপূর্বে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে আল্লাহ সুবাহানহাতা ইয়াহুদিদেরকে তথা বা নিসরাকে কি কি বিষয়ে সাহায্য করেছেন আমরা সেই কথাগুলো বিগত অনুষ্ঠানের যদি আরেকবার স্মরণ করি যে আল্লা সুবাহানা স্মরণ করিয়ে দিয়েছেন যে দেখো তোমাদের উপরে এই ফেরাউনের অনুসারীরা অথবা ফারাও রাজবংশের দাম্ভিক শাসকেরা তোমাদের উপরে এক কঠিন বিপদ চাপিয়ে দিয়েছিল যে ফারাও সাম্রাজ্য ধ্বংস সাধন হবে এমন একজন ব্যক্তি পৃথিবীতে আসছে উজ্জ্বল নক্ষত্রের আলো নিয়ে ফলে ফারাও সাম্রাজ্যের শাসকগণ ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিল এবং তারা এটাও নিশ্চিত হয়েছিল যে এই নাবী আগমন ঘটবে বন ইসরায়েলদের ভিতরে সুতরাং বন ইসরায়েলদের উপরে চলেছিল তখন এক নির্মম নিষ্ঠুরতা যত শিশু সন্তান জন্মগ্রহণ করত বিশেষ করে পুত্র সন্তান তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলানো হতো আল্লা সুবাহানা তিনি এত কুদ্রত এবং মহিমাময় মহান শক্তির অধিকারী সুবাহান আল্লাহ যে মৌসাকে হত্যা করার জন্য এত বিরাট আয়োজন সেই মৌসাকে আল্লাহ সব তালন পালন করার জন্য তুলে দিলেন সেই ফারাও সম্রাটের বাড়িতে ফারাও সম্রাটের ঘরে আল্লাহ রক্ষা করবেন তাকে কি কেউ হত্যা করতে পারে রাখে আল্লাহ মারে কে এই কথাটুকু আমাদের ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ আল্লাহবাক সেই বিপদ থেকেও মানে ইসরায়েল তথা ইয়ুদি জাতিকে রক্ষা করেছেন পরবর্তী সময় মৌসা আলাইহিসাল যখন ফিরাউনকে তাওহীদের দাওয়াত দিলেন তার দাম্ভিকতা পরিহার করে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানালেন এর পরিপ্রেক্ষিতে ফিরাউন তাকে হত্যা করার জন্য সুসজ্জিত বাহিনী নিয়ে তার পিছনে ধাওয়া করলেন মোসা আলহি সালাতাম নিজের কাউমকে নিয়ে নিজের জাতিকে নিয়ে বান নি কে নিয়ে তিনি আত্মরক্ষার জন্য আল্লাহর নির্দেশে বেরিয়ে পড়লেন কিন্তু পুঁথিমধ্যে গিয়ে তিনি যে বড়ো ধরনের একটি সমস্যার সম্মুখীন হলেন পিছনে সুসজ্জিত অস্ত্রে তাদেরকে ধাওয়া করছে ফেরাউনের শক্তিশালী সুসজ্জিত অস্ত্রে তারা সজ্জিত হয়ে তার পিছনে ঘোড়া নিয়ে ধাবিত হচ্ছে আর একটি দুর্বল অসহায় জনগোষ্ঠীকে নিয়ে মোসা আলহিস্লা তু সালাম রাস্তায় বের হয়েছেন সামনে সমুদ্র কিভাবে পারি দিবেন আর এটিই আমরা পূর্বের আয়াতে দেখেছি যে আল্লা সুবাহান সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন পানির দেয়াল উঠিয়ে দিলেন এবং মাঝখান দিয়ে আল্লা সুবাহান রাস্তা বের করে দিলেন এ এসবই হচ্ছে আম্বে আলাইহিমুসল্লা আসাল্লামদের জন্য মজা এবং আমরা এই ধরনের ঘটনাকে বলি যা পূর্বে সংঘটিত হয়নি পরেও কখনো সংঘটিত হবে না এক ধরনের আশ্চর্য যে ঘটনাগুলোকে বলা হয় অলৌকিক যে সাধারণ বাস্তবে যে ধরনের ঘটনা কখনো পরিদৃষ্ট হয় না এখানে কাল্পনিক কোনো ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ নেই আমাদের অনেক ব্যাখ্যা কারগুল বলেছেন যে ওই সময়ে হয়তো নদীতে ভাটা ছিল স্রোত ছিল না অনেক সময় দেখা যায় যে সাগরের পানি যখন ভাটাতে থাকে তখন নদী শুকিয়ে যায় এবং তার উপর দিয়ে হেঁটে পার হয়ে যাওয়া যায় এটাও এক ধরনের বিজ্ঞ ব্যক্তিদের গবেষণা কিন্তু আমরা কোনো কাল্পনিক আনুমানিক গবেষণা অথবা ব্যাখ্যায় যাব না যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা আল্লাহর কদরত আল্লা সবাহানো তালা তিনি পারেন সাগরের ভিতর দিয়ে মানুষকে চলাচলের জন্য রাস্তা বের করে দেওয়ার আমরা গত একটি পর্বে বলেছিলাম যে পৃথিবীর সমস্ত সৃষ্টি সৃষ্টিবস্তু জড়বস্তু আল্লাহর হুকুম সার্বক্ষণিক তারা পালন করে চলছেন আল্লাহ যাকে যে শক্তি দিয়েছেন সে সেই অনুযায়ী কাজ করছে আগুনকে দার্য করার জন্য শক্তি দিয়েছেন সুতরাং আগুন দাহ করে চলছে আগুন পুড়িয়ে চলছে কিন্তু যদি আল্লাহ হুকুম করেন যে আগুন তুমি অমুক বস্তুটিকে দাহ করতে পারবে না পুড়তে পারবে না তাহলে আগুন আল্লাহর হুকুম মানতে বাধ্য এমন একটি দৃষ্টান্ত আমরা পেশ করেছিলাম যে হজরত ইব্রাহিম আলিহিসালামের ক্ষেত্রে ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও যাতে করে আমার ইব্রাহিমের কোন ক্ষতি না হয় তাই হয়েছিল বাস্তবে এটাই আমরা দেখলাম যে আল্লাহর হুকুম সঙ্গে সঙ্গে কার্যকর হয় তা আমরা বিগত আলোচনার সঙ্গে সংযুক্ত করে এবার আজ যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করবো আর তা হলো পবিত্র কোরআনের সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতটিতে আল্লাহ আশ্চর্য সাগর পাড়ি দিয়ে মৌসা আলাই তালামের ক্ষুদ্র বাহিনী পার হয়ে এসেছিল আমাদের একটু চিন্তার বিষয় আর ওই রাস্তায় ফেরাউনের শক্তিশালী অস্ত্রে সজ্জিত হয়ে ঘোড় সোয়ার বাহিনী এক শক্তিশালী তেজদীপ্ত বাহিনী দাম্ভিক ফেরাউন শাসকের সেখানে এসে এসে ডুবে মরেছিল স্বয়ং ফেরাউন লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে সেখানে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়েছিল আল্লা সব তালার একটি মহান শক্তি এই পৃথিবীর সবকিছু চলমান শক্তির উপরে কার্যকর সূর্য চলছে পৃথিবী ঘুরছে সৌরজগত তার সমস্ত গ্রহ নক্ষত্র নিয়ে আবর্তিত হচ্ছে নদীনালা খালবিলে স্রোত প্রবাহিত বাতাস তার নিজস্ব পথে ধাবমান এমনি করে সব কিছু চলমান এই যে চলমান শক্তি একটি পাওয়ার দেখুন সব কিছুর ভিতরেই একটা পাওয়ার কাজ করছে এই পাওয়ারটিকে আমরা দেখছি অথবা আমরা অনুভব করছি এই যে আমি আপনাদের সামনে কথা বলছি এই কথা বলার জন্য আমার পাওয়ারের প্রয়োজন হচ্ছে শক্তির প্রয়োজন হচ্ছে আবার এই কথাগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সেখানেও এই পাওয়ার কি ব্যবহার করা হচ্ছে কিন্তু একজন মোমেন বিশ্বাস করে এই সমস্ত পাওয়ারের ঊর্ধ্বে একটি মহা পাওয়ার আছে যেই পাওয়ারটি হলো সমস্ত পাওয়ারের কেন্দ্রবৃন্দ যেখান থেকে সমস্ত শক্তি একটি হুকুমের মাধ্যমে একটি নির্দেশের মাধ্যমে একটি সেন্টার থেকে যে শক্তিটি সেই বিতরণ করা হয় দান করা হয় সৃষ্টি করে সেই বস্তুটিকে অন্য বস্তুর ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয় সূর্য একটি সৃষ্ট বস্তু এই সৃষ্ট বস্তুটি চলার জন্য আবর্তিত হওয়ার জন্য তার কক্ষপতি চলার জন্য এবং এই বিশাল শক্তির ভান্ডার এই সূর্য এখান থেকে গোটা পৃথিবী এমনকি জীব জন্তু উদ্ভিদ অন্যান্য যে শক্তিটি এসেছে সেই শক্তিটি একটি সৃষ্ট শক্তি সেই শক্তিটির স্রষ্টা আরেকজন মহান স্রষ্টা যিনি হলেন লাশরিক যার আলা অংশীদার নেই কাদির। আমরা একটি বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে।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 अलकुर जीवन घनी विधि विधान जान कत सुंदर भा पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर আল জীবন ঘনিষ্ঠ বিধিবিধান মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে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 সালামু আলাইকুম রহমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা মৌসা আলাহী সাল্লাতামের নদী পার হয়ে যাওয়া সাগর পার হয়ে যাওয়া এবং সেখানে ফেরাউনকে ডুবে ধ্বংস হয়ে যাওয়া এর ভিতরে সেই মহান শক্তির সামান্য নিদর্শন লক্ষ্য করি আর এই শক্তিটি প্রদর্শিত হয়েছে আল্লাহ সবহান যারা খাস বান্দা প্রিয় বান্দা অথবা গ্রস্ত অসহায় নিরুপায় হয়ে যখন আল্লাহর কাছে হাত বাড়িয়েছে যে হে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো তখনই এমন ঘটনা ঘটে গেছে যেই ঘটনাগুলো আমাদের সাধারণ লৌকিক চোখে সাধারণ প্র্যাকটিক্যাল জীবনে অথবা কোন পরীক্ষাগারে তাকে প্রমাণ করার কোনো অবকাশ থাকে না আর এই ধরনের শক্তি প্রমাণ করার প্রয়োজনীয়তাই বাকি আল্লাহ আমি তাদেরকে মেঘমালার ছায়া দিয়ে তাদের উপরে যে প্রখর তাপ দাহ এবং সিনাই পর্বতমালার পাদদেশে পাথর আর এক কঠিন পরিস্থিতিতে যখন বন ইসরায়েলের শিশু সন্তান নারীরা এক নিরুপায় কঠিন অবস্থায় নিপতিত হয়েছিল এখানেও অনেকেই এই মেঘমালার ছায়াকে প্রকৃতির ওই সময়ের একটি অবস্থা বর্ণনা করেছেন কিন্তু আমরা আমাদের ইমানের দৃঢ়তার সাথে খুব মজবুত কথা বলতে চাই যে এটা আল্লাফাকে একটি কদ্রত এবং বান ইসরায়েলের উপরে একটি রাহমত এই দুটো জিনিসকে মুমেন সবসময় তার হৃদয়ে কি করবেন ধারণ করবে। আপনি একটি গাড়ির দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এটা আপনার সতর্কতার জন্য घटना घटे जाते गथसमय चिकित्सा ग्रहण कर हुए হ্যাঁ আপনি ব্যবস্থা নিয়েছেন চিকিৎসা গ্রহণ করেছেন আপনি প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু আপনার প্রচেষ্টার কার্যকারিতা কতটুকু আপনার প্রচেষ্টার কার্যকারিতা যদি সেখানে সেখানে হয় তাহলে আল্লাহর কার্যকর আল্লাহ আপনি নিরানব্বই পার্সেন্ট চেষ্টা করে গেলেন কিন্তু সেখানে যদি আল্লাহ সুবাহান হওয়া তালার এক পার্সেন্ট রহমত না থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করে গেলেন কিন্তু আল্লা সুবাহান হওয়া তালার যদি সেখানে কোনো দয়া না থাকে তাহলে কি আপনি চিকিৎসা করে বড় ডাক্তারের সেবা নিয়েসা আলাহিসাল্লামের একেবারে জন্ম থেকে নিয়ে জন্মের পূর্ব থেকে নিয়ে পরবর্তী সর্বশেষ মুহূর্ত পর্যন্ত অসংখ্য ঘটনাকে বিভিন্ন সুরায় ছোট ছোট করে কখনো একসাথে আলোচনা করে আমাদের কাছে উপস্থাপন করছে এই যে ভিন্ন মাতৃ বর্ণনা এটিও কোরআনের একটি আলাদা বৈশিষ্ট্য একটি মজা একটি অসাধারণ বৈশিষ্ট্য একই ঘটনা সোরা বাঁকায়ে একভাবে বর্ণিত হয়েছে সোরায় মায়েদা এসে আরেকভাবে বর্ণিত হয়েছে সোড়ায় কাঁচা সে আরেকভাবে বর্ণিত হয়েছে সোরায় আম্বিয়া থেকে তার সঙ্গে আরও দুই একটি শব্দ সংযুক্ত হয়েছে ঘটনার মূল বিষয়বস্তু একই কিন্তু এই যে শব্দের কম বেশি হওয়া বা বর্ণনার ভিতরে বর্ণনার বৈচিত্র্য নিয়ে আসা অথবা ঘটনার ভিতরে নতুন কিছু সংযোজন করা এটা মহাগ্রন্থ আল কোরআন আশ্চর্য বাচন ভঙ্গি এর একটি আশ্চর্য ভাষা সৌন্দর্য শুধু ভাষা সৌন্দর্যই নয় বরং এটি কোরআনের একটি অসাধারণ বৈজ্ঞানিক এবং যুক্তি নির্ভর যথাযথ সঠিক উপস্থাপন এতে পাঠক একদিকে যেমন বিমুগ্ধ হয় অপরদিকে পাঠকের চিন্তাটি সহজ থেকে সাধারণ থেকে গভীর এবং গভীরতর হয় এবং পাঠক তখন এই পাঠের মাধ্যমে তিলাওয়াতের মাধ্যমে এমন একটি পর্যায়ে এমন একটি অনুভূতিতে তিনি পরিচালিত হন যে অনুভূতিটি তার ভিতরের ইমানকে যে তিনটি বিষয়ের কথা আলোচনা করেছেন এই তিনটি বিষয় খুব সহজ সরল ভাবে দেখলে সাধারণ বিষয় গভীর ভাবে দেখলে অসাধারণ বিষয় অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে এক আশ্চর্য মজেজা আর যদি আল্লাহ অপার যাকে আমরা সুবাহের দৃষ্টিতে বলা হয় তাহলে আমাদের মস্তক অবনত হয়ে যায় সাজদায় লুটিয়ে পড়ে। আল্লাহ আকবর সুবাহানুবাহান আল্লাহ বলছেন আমি তাদের মাথার উপরে মেঘমালার ছায়ার ব্যবস্থা করে দিলাম বলেছিলাম খুব সাধারণ বর্ণনা আপনি আমি শুনে ছেড়ে দিতে পারি ই পারে চলার পথে একটা কাফেলা যাচ্ছে একক্ষণ মেঘ তাদের উপরে চলে এসেছে এটা একটা প্রকৃতির বলা যেতে পারে একটা হঠাৎ ঘটনা। এটা কাকতালীয় শব্দটা বলা শরীয় দৃষ্টিতে জায়জ নেই বিশ্বাস করে যদি কেউ বলে মনে প্রাণে যে এটা একটা কাকতালীয় ঘটনা তাহলে কুফুরি হবে প্রমাণিত দর্শক শ্রোতা আমরা কিন্তু অনেক সময় বলে ফেলি যে এটা কাকতালীয় ভাবে হঠাৎ করে ঘটে গেছে সবকিছুই যেন একটা কাকতালীয় এই ধরনের বিশ্বাস কোনো মুভমেন্ট রাখতে পারে না মেঘমালা ছায়া দিয়েছে এটা কাকতালীয় কোনো ঘটনা নয় আল্লাহ বলছেন আমি তাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছি এই অংশটুকু হলো আমাদের ইমান আমাদের বিশ্বাসের দৃঢ়তা আপনি ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের নিচে বসে আসেন এমন সময় একটা লোক আপনার জন্য পানি নিয়ে এসেছে আপনি বললেন যে কাকতালীয় ভাবে আমি গাছের নিচে বসে পিপাশায় বড় কষ্ট পাচ্ছিলাম এমন সময় এক লোক আমার জন্য পানি নিয়ে এসেছে এই পানিটা না হলে তো আমি মরেই যেতাম আমরা কিন্তু এরকম বলে থাকি কিন্তু এই কথাগুলোর ভিতরে আমাদের যে ইমানের দুর্বলতা প্রকাশিত হয় বা আমরা সত্যিকারের যে ইমানের পরিচয় দিতে ব্যর্থ হই এটাই একটু অনুধাবন করার খেয়াল করার বিষয় আপনার ভিতরে পিপাসায় অন্তরটি আপনার জলে যাচ্ছে আপনি একটা কঠিন অবস্থায় পড়ে গেছেন ঠিক এই অবস্থায় আপনার কাতরতা আপনার ভিতরের এই অভাব এই চাহিদা যে আপনার অন্ত ফেটে যাচ্ছে এই মুহূর্তে আপনার পানি না হলে একটা কঠিন ধরনের বিপর্যয় ঘটে যাবে কে দয়া করে আরেকজন ব্যক্তির অন্তরে এই ইচ্ছেটি উদ্রেক করে দিয়েছে অথবা তার ভিতরে এই ভাবাবেগের সৃষ্টি করে দিয়েছেন যে তুমি পানি নিয়ে ওই ব্যক্তির কাছে যাও ওখানে গেলে তোমার পানি বিক্রি হবে তুমিও দুপসা লাভবান হবে আর এই সাথে ওই ব্যক্তিরও প্রাণ বেঁচে যাবে এই যে নাটকের দৃশ্যটি কে সাজালেন আপনাকে কে বাঁচালেন এই পানি দিয়ে আর ওই ব্যক্তি পানি আপনার কাছে পৌঁছিয়ে দিয়ে দু পয়সা লাভবান হলেন কার রহমতে কার ইচ্ছায় এটি হলো আল্লাহ সবহানার ইচ্ছা এবং আল্লাহ সবকিছু যে নিয়ন্ত্রণ করেন এটি হলো তার একটি উৎকৃষ্ট উদাহরণ আমরা বর্তমানে আধুনিক সভ্যতায় আধুনিক শিক্ষায় আধুনিক বিজ্ঞানের সংস্পর্শে এসে আমরা যে যান্ত্রিক জীবনে অবস্থান করছি আমরা রিমোট দিয়ে আমাদের টিভি অন করছি অফ করছি গাড়ি চালাচ্ছি বন্ধ করছি আমরা নিজের ইচ্ছামতো চলছি এই ইচ্ছাগুলোতে আমরা এখন আরেকজন যিনি আমাদের উপরে রয়েছেন যিনি আমাদেরকে পরিচালনা করছেন যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ। আমরা সে নিয়ন্ত্রণকারীর নিয়ন্ত্রণটাকে এই পর্যায়ে এসে ভুলে গেছি এবং আমরা সবকিছুকেই নিজেদের অর্জন নিজে করছি অথবা নেহায়ত নিজে করছি না এতটুকু না বললেও আমরা এর কৃতিত্ব যন্ত্রের উপরে দিয়ে দিচ্ছে। আমরা যুবকদের একটি পর্বে এই যান্ত্রিক সভ্যতায় আমরা যে যন্ত্র নিজেরাও মানুষ যে আমরা এখন অনেকটা যান্ত্রিক হয়ে গেছি আলোচনা করার প্রয়াস পেয়েছিলাম সম্মানিত দর্শক শ্রোতা আমরা আল্লাহ সব তাল তাদেরকে মান্না এবং সাল প্রদান করেছিলেন मानना सालवा दिए आल्ला सबहन निर्देश कर जा देखे तुम्हरा उत्तम पद्धति सुंदर भावे ग्रहण करो पनाहार करो आल्ला सुबहन मानुष के जोगुल मौलिक चाहिदापूरण बस्तु दिए मध्य एक सर्वश्रेष्ठ बस्तु हे जीविका জীবনের সঙ্গে জীবিকার একটি গভীর সম্পর্ক জীবিকা না থাকলে জীবনকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না তো আল্লাহর নির্দেশ হচ্ছে জীবিকার মালিক তুমি নও, জীবিকার মালিক আল্লাহ আল্লাহ মানুষকে জীবিকা দান করেন আর এই জীবিকাকে দুটো পদ্ধতিতে গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হালাল এবং তয়িব সেই জীবিকাটি হালাল হওয়া চাই এবং সেই জীবিকাটি উত্তম হওয়া চাই তো আল্লাহ হয়েছিল নির্দেশ দিচ্ছেন তোমরা এই খাদ্যকে তৃপ্তির সাথে নিয়ামতের সাথে উত্তম ভাবে গ্রহণ করো আল্লাহ আমাদেরকে তার জীবিকা উত্তম ভাবে সুন্দর ভাবে গ্রহণ করার তৌফিক দান করুন আমিন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 पाउंड बेमेल करेट पीस टी डटी मानव এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লার নির্দেশ যে ঘটনা অত্যন্ত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 ममिन आल्ला दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कह आज रुन सम्प्रचार सकाल साढ़े छहदेश